ঠিক আছে আমি এর থেকে পড়ব এই অন্তঃলীলায় কি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদীপ ধরে নবদীপ ধামে ছবি অবস্থান করে গেলেন এবংামে প্রথম ছয় বছরে কিছু সময় ফুরীতেই চলেন তারপর একবার এই বিরাট পরিক্রমা করেন সারা দক্ষিণ ভারতে একবার বৃন্দাবন যাওয়া পথে পশ্চিমবঙ্গ দ্বারা রামখালী পর্যন্ত কানাইয়ের নাটশালা পর্যন্ত থাকো ফুরি ফিরে এল থাকো একবার বৃন্দাবন পর্যন্ত এইভাবে ছয় বৎসর এভাবে ছয় বছর গমনাগম দক্ষিণ কবু ক্ষেত্র বৃন্দাবন বছরে থেকে গমনাগম ছিল এবং মহাপ্রভুর আর শেষ আঠারো বছর ছিল সুযোগ ফুরি মানে ভগবান জগনাথের অনশম্রভু আলালনাথে গেছেন সেটা ফুরী ধাম থেকে অল্প দূর কিন্তু মোটামুটি ধামে থাকে এবং সেই সময় রাধা ভাব দুতি সুগলিত নমি কৃষ্ণ স্বরূপ শ্রী কৃষ্ণ তো ভগবান মহাপ্রভু রাধা ভাব নিয়ে কৃষ্ণের সঙ্গ না এইভাবে মনে করে প্রেম বিলাপ করেন অহনিশ তো এর বর্ণনা আছে অন্তলীলা এই মধ্য লীলা দ্বিতীয় শ্রীকৃষ্ণ মহাপ্রভু প্রেম বেলা বর্ণনা সেটা মানুষে গোছার নাই এটা সকল মহা পণ্ডিত এবং বেদশাস্ত্রেরও অতীত আছে আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝতে পারি এসব তবু এই হচ্ছে গরিয়া বৈষ্ণব ধর্মের বিশেষ অবদান গড়িয়া বৈষ্ণব বিশিষ্ট এবং এই যে হচ্ছে মহাপ্রভুর বিশেষ অদ্বিতীয় অবদান অনার পিচে বয়সের জন্য যেহেতু আমরা মহাপ্রভু দাস এর অনুদাস অনু দাস হতে সেজন্য আমাদের কর্তব্য আছে এবং আনন্দ আছে এই সর্বোৎকৃষ্ট বিষয়ে সম্বন্ধে অবগত হতে কম্পকে শ্রবণ করার দ্বারা অবগত হয় আসল অনুভূতি হবে আমরা যদি সম্পূর্ণ ভাবে শুদ্ধ হয় বৈশব এবং কৃপা দ্বারা আমরা অধিকা পাব সাক্ষাৎ ভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য সেবক দেয় করতে সেই জন্য আমরা এই সব কিছু করি আমি কি জন্য হরিনাম করি আমরা কি জন্য পূজা অর্চন করি যাতে সেই দিন আসবে যা মধ্যে আমরা শাখা ভাবে শ্রীকৃষ্ণ চেইধান মহাপ্রভু সে ভক্ত সেবা করতে পারবো তো এই দ্বিতীয় পরিচয় থেকে আমি কিছু করবো আমরা করতে পারব বুঝতে পারে কিনা সে তো অনেক প্রশ্ন এই শিলকৃষ্ঠ দাস কবিরাজ আমি জানি যে এই সব বিষয় বুঝতে কঠিন কিন্তু আমরা যদি বাবা শুনি তাহলে আস্তে আস্তে মহাপ্রভুর কৃপায় আমরা বুঝতে পারবো যেন আমি কিছু সংস্কৃত শ্লোক আছে লীলা সূচা কৃষ্ণবিচ্ছেদে অনুবাদ প্রভুর অন্তলীল সূত্র অনুবর্ণনে পরিচ্ছে জয় জয় শ্রী জীচন্দ্র জয় নিত্যানন্দ জয় বেদচন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ প্রভুর দ্বাদশ পথ কৃষ্ণের বিযোগ সুঝতে পেরেছেন মানে শেষ রহিল প্রবুর দ্বাদশ মানে বারো বৎসর মহাপ্রবুর লীলায় মহাপ্রবুর সদাইভের বিচ্ছেদ সেটা বিপ্লম্ব ভ কৃষ্ণের বিচ্ছেদ অনুভব করেছে এই মত দশ প্রভু হয় রাত্রি মহাপ্রবুর কিরকম ভাবছিল যেমন রাধিকা ওই উদ্ধব যখন বৃন্দাবনে আসলেন তো সেই সময়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 শ্রীমৎ ভাগ যা আছে সেটা এই চৈতন্যের চারত চাবি শ্রীমাদ আগে বুঝতে হবে তারপরে চৈতন্যের চারতাম নির উন্মাদ ভ্রমময় চিষ্ট সদা প্রাপময় বা নিরঞ্চ নিরঞ্চ মানে সবসময় হই প্রভু বিরহা উন্মান বিরহা মানে আমি রাধা এবং কৃষ্ণের সংঘলাপ না পেয়ে আমি দুঃখের সাগরের মধ্যে ডুবে যাচ্ছি এই তো বিরহ ভাব বিরহ উন্মান মানিক ভাগব সংস্কৃতের শব্দ ভ্রম হয়েছে ইষ্টের শ্রদ্ধা সবসময় ভ্রম করে তো পুরী ডালের ফাহা দেখে মনে করে এইটা গোবর্ধন উপবন দেখে মনে করে এইটা বৃন্দাবন তো ভ্রমময় বা এবং মহাপ্রভুসব বুঝতে পারেনি যেমন একজন পাগল ছিলেন সাধারণ এই মহাপ্রভু পাগল ছিল কিন্তু সেই উন্মান সেটা হচ্ছে সাধারণ ধর্মের অনেক উর্ধ্বের বেদশাস্ত্রের উচিত টকার সে প্রেম প্রলাপ কথা যা মহাপ্রভু বলেন সেটা সুরূপ দামদা এবং রামানন্দ রায় বিশেষ করে এই দুইজন এবং কৃষ্ণাস কৃপা দ্বারা ওর সম্বন্ধ একটু একটু বুঝতে পারি কিভাবে আমরা বুঝতে পারি আমরা যদি শ্রদ্ধা শহীদে শ্রবণ করি এবং সেবা করি তাহলে মহাব কৃপা দ্বারা এক একটু লোমূপে রক্ত উদ্গমে অঙ্গ ফুলে লোমক্ষুপে রক্ত উদ্গম যা যেমন ঘ্যাম হয় তো সেভাবে মহাপ্রভুর লোম খুব থেকে রক্ত এটা প্রেমের ক্ষণে বিখা ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় এবং অঙ্গ ফুলে মুখ শিয়ে ঘষে ক্ষত হয়ে সব খত হয়ে তো মহাপ্রভুর বাসা স্থান গম্ভীর ছিল গম্ভীর মহাপ্রভুর ভাব গম্ভীর এবং তার বাসা নাম গম্ভীর তার মহাপ্রভুর ফকে আপনি নিদ্রা করছেন কিন্তু মহাপ্রভুর নিদ্রা কিছুই ছিল না নিদ্রা মানে মুখ শির ঘষে চাইতে তার মুখ এবং শির ঘ মহাপ্রুমিকা তিন দ্বারে খপাট বাইরে থেকে সে গম্ভীরা তিন দ্বার ছিল এবং বাইরে থেকে খাট লেগেছিল বাইরে যাবেন না সেই জন্য ভক্তরা ও বাইরে থেকে সব কিছু বন্ধ করেছে যাতে এসব দরবার বন্ধ ছিল সবু মহাপ্রভু বাইরে গেছেন এবং ভক্তরা মহাপ্রভুর জন্য খুঁজে গেছেন মহাপ্রভু কথায় গেল প্রভু কথায় পেয়েছেন সিংহ দ্বারে সিংহ হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরে দা এবং কখনো কখনো সিন্ধু নিয়ে সিন্ নিয়ে সাগরে জলের মধ্যে মহাপ্রভু কখনো কখনো কখন অনলিপিতে সিন্ধু থিরে লেখা আছে সিন্ধু থেরে না নিয়ে বিকল্প সিন্ধু তীরে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 এবং গোবর্ধান দেখে মহাপ্রভু ভরে গোবর্ধন তো অর্থনাদ করে মনে খুব উচ্চ স্বরে এলাপ করে সেই গোবর্ধন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 মহাপ্রভু মনে করছেন যে এটা এতে বন বন মানে বৃন্দাবন তো সেখানে প্রবেশ করেছেন এবং সেখানে নাচ এই গায়ে ক্ষণে মূর্চে যায় মূর্চিতি শুনি যায় ভাবে বিকা সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার তো আমরা কোন অন্য এই রকম কথা শুনিনি কোন মানব সভ্যতা ইতিহাসে এইরকম প্রেম বিকারে কোনো বর্ণনা নেই শুধু মহাপ্রভু মহাপ্রভুর জন্ম এইসব সন্দেহ আছে আর জন্ম নেই হস্ত ফদে সন্ধি সব পৃথি প্রমাণে সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে ছ মহাপ্রভু হ চোখ কি বলে চোখ অযুক্ত কখনো কখনো অযুক্ত হয়ে গেল এবং শরীর থেকে কিছু দূর ছিল শুধু চার মৃথ ছিল সেখানে চার্ম হস্তদ শির সব শরীরের ভিতরে সময় প্রভুর শির হাত সব শরীরের মধ্যে ঢুকে গেছে কর্মরূপ এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ মনে শূন্যতা মহাপ্রভুর মনেতেই শূন্যতা মনে শূন্যতা সেটা স্পষ্ট এবং মনে চূন্যতা বাকে হা হা হুতাস হা হা হা হা আমা ব্রজেন্দ্র কথায় গেল হুতাস মানে হুতা হতাশা প্রকাশ হচ্ছে ম প্রাণানাথ মরালি বদন কাহারে কহিব জানে কি কিছু কাহা ম প্রাণনাথ মুরলিবদন কাহা খর কাহা ফাও ব্রজেন্দ্র নন্দন এই মহাপ্রব আমাণনাথ মুরলিবদন কোথায় গেল কাবো কি করে আমা ব্রজেন্দ্র নন্দন ফাবো কাহারে কহিব কেবা জানে মর দুঃখ ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে রায় নাটক শ্লোক পড়ে নির্ভ্রান্ত এবং রামানন্দ রায় জগন্নাথ নাটক ভালক থেকে এই শ্লোক মহাপ্রভু nacha মদন বেদম্যে দিদি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 আমরা যে অতিশয় দুর্বলা তাহা সেই বুঝল না কি বলবেন যৌবন ও দুই তিন দিনে নাই অল্প ক্ষণস্থায়ী হায় এইরূপ অবস্থায় হি বিদাথ আমাদের কি গতি হইবে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 সে রোগ আসে তো প্রেম আঘাত মানে প্রেম আমাদের প্রেম আমাদের আঘাত হয় না আমরা প্রেমের সম্বন্ধে আমি কি বলবো কৃষ্ণ তো স্থান ছা করে না শুধু শুধু আমাদের আঘাত দেয় সব মানে খুব উর্ধ কথা আছে মদনে তো কথাই নেই সেটা সাধারণ মদনের কাজ কেননা আমরা যে অতিশয় দুর্বল অতিশয় দুর্বলাম দুর্বলাম স্ত্রী তারপরে দুর্বল আছে অতিশয় দুর্বল এতো বল নাই এইসব সহনা করা কাহ খে বলব কে হয় অন্য অখিল দুঃখ বুঝে না কেও খেয়ে অনদ্যা দুঃখ বুঝতে আমাদের জীবন আমাদের বসে নয় এই রূপ বসটায় এই বিধাত আমাদের কি গতি হইবে তারপর অনেক কলঙ্কার বাসন আছে উপজেল প্রেমাঙ্ক ভঙ্গেল যে দুঃখে না ভুজে বিধে বিধান সুখ লাগি কৈল প্রীতি কইল বিপরীত গতি এবে যায় না রহে ফরানুটিল প্রেমা আজ্ঞান জানে ভালো মান্ডা না রে এটা খুব অলঙ্কার কবিতা আছে যারা বুঝতে পারে যারা বুঝতে পারে না তাকে বুঝানো কঠিন আরেক তো এটা আমাদের ধন গরিয় বৈষ্ণবদের ধন তো এই জন্য অনেকে ঘরে না যাইব বনে প্রবসিব কুটুম্ব বৃন্দাবনে যায় সব লীলা রসের জন্য এইসব লীলা অসাধান করার জন্য সেটা বিশেষ করে আমাদের যুবকালে সেটা আমাদের পথ নাই আমাদের পথ আছে এবং পৃথিবীর মধ্যে হরিনাম প্রচার করার জন্য নাম না করলে এইসব গুজ কথা অনুভব করার স্মরণ করা সম্ভব হবে না কিন্তু আমরা প্রচার কার্য ব্যস্ত থাকলেও এইসব ভগবতীতা শিবন ভাগবত সিন্ধু এবং নিজের জন্য অধ্যায়ন আমরা প্রচার করি কিন্তু যা আমরা দিতে চাই সেটা আমাদের নেজে নিতে হবে বই তো বিতরণ করার জন্য আছে বিশেষ করে তো সময় নষ্ট করেন না সময় ফেলে সব অমূল্য গ্রন্থ পাঠ করুন এবং এই সমস্ত আমরা কৃপনের মত ধনী কৃপন ধনী তার কাছে বেশি ঢাকা আছে কিন্তু সেই সব যদি শুধু মায়ের রাখে এবং কখনো কখনো দেখে আমার কিন্তু সেই লোক কি কৃপণ ধন আছে রাখার জন্য আছে আমি সন্তুষ্ট আছি ধন আছে ঠিক সেই এই শাস্ত্র আমাদের পড়ম সম্পত্তি আছে যদি না পড়ি লাইব্রেরি কি আমরা সেটা শুরু রাখি এবং অন্যদে বলে এই হারিশ যদি নিজে পড়ে না তাহলে আমরা কি পাবন ধন এসব আছে না মন্দিরের চৈতন্যৈতান ভগৎগীতা সব কিছু আছে হবে হরে কৃষ্ণ শ্রী চৈতন্য আপনারা যান এবং শাস্ত্র মন্দির যদি সুন্দর পরিচালনা হয় আমরা যদি স্বাস্থ্য করি তাহলে ওই আর সবকিছু ভালো চলবে এই সব আমরা যদি নিজে না করি তাহলে মন্দিরের পরিচালনা করে এবং প্রচার করো কোনো আর্থ হয় না আমরা কি প্রচার করি তো আমাদের মত ভক্ত হচ্ছে তো আমাদের মতো ভক্ত হার্থ নেই তো রাবার সাম দাদানো থেকে কেউ ভক্ত হতে পারে না কাছে, সেটা সে তো ছিন্ন বৈষ্ণব সে তো না এই কি বলে চলা সঙ্গে পরে মালা দেখতে মতো আসবে সত্য ষ্ট আচরণ করতে হবে হরে